رب রানিদুল والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعین ومن تبعهم بإحسان إلى يوم الدین أما بعد فقد قال المولف رحمه الله تعالى فصل في هدئه صلى الله عليه وسلم في المسح على الخفين صح عنه أنه مسح في الحضر والسفر ولم ينسخ ذلك حتى توفية ووقت للمقيم يوما وليلة وللمصافر ثلاثة أيام وليالهن আহাদিস ও সমস্ত এবং সালাম নাজী সাল্লামের ওপর যার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ যার আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা তার প্রতি বিশ্বাস স্থাপন করা তার অনুযায়ী আমল করা প্রত্যেক মানুষের ওপর ফরজ আজকের সংক্ষিপ্ত জাদুলমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে নবী কারিম সাল্লা আদর্শ মোজার উপর মাসার ক্ষেত্রে মোজার মাসার ক্ষেত্রে নবী কারিম সাল্লা সাল্লামের আদর্শ কেমন ছিল তিনি করতেন না করতেন না করতেন মাসা তো কেমন করে করতেন समय विभिन्न दिक्कत संक्षेपे उल्लेख कर तेपे आलोचना बाकी विस्तारित आलोचना हादिसर जमीन बोल मारामे ধারাবাহিক আলোচনাতে আছে অথবা বিষয় ভিত্তিক আলোচনাতে হয়তো আছে বলছেন লেখক যে এই অধ্যায় হচ্ছে দুটি মোজা মোজা দুই পায়ে দুটি মোজা পড়ে বাড়ি ভাষা তো বলা হয় দুই মোজার উপর মাসার ক্ষেত্রে নবী কারিম সাল্লা সাল্লামের আদর্শ সম্পর্কে এই অধ্যায় বলছেন লেখক যে নবী করিম সাল্লা থেকে সহি প্রমাণিত বাড়িতেও বাড়িতে করতেন আর সফরেও করতেন। এর দ্বারা জানতে পারলাম যে মশার বিধান শুধু মোসাফিরের সাথে সম্পর্কিত নয় যে মোসাফির হইলেই মাসাই করতে পারবে আর বাড়িতে থাকলে করতে পারবে না কেউ যুক্তি পেশ করতে পারে মোসাফিরের না হয় কষ্ট বিদেশে আছে সফর অবস্থায় আছে খুলবে আবার ধুবে আবার পড়বে তুমি বাড়িতে আছো তোমার আবার কিসের কষ্ট তুমি অফিসে ডিউটি করছো তোমার আবার কিসের অসুবিধা এরকম কেউ যুক্তি পেশ করতে পারে এই যুক্তি ঠিক নয় কারণ আবি কামি সাল্লা থেকে সহিদ সূত্রে প্রমাণিত টেনি মাসাহ করেছেন বাড়িতে হাদার মানে যখন বাড়িতে হাজির থেকেছেন আর সাফার যখন সফরে থেকে সব অবস্থায় আর এই বিধানের এতেকাল পর্যন্ত থেকেছে এতে কোন রকমের নতুন বিধান আসেনি যে মনসুখ করে দেওয়া হয়েছে রোহিত করা মনসুখ হয়নি তাই নবী সাল্লামেকালের পর আর মনসুখ করার কেউ নেই না কহিনাজল করেছেন না রসল সাল্লাম কিছু বলেছেন এতেকালও করে গেছেন শরীয়ত পুরো করে দেওয়া হয়েছে সুতরাং এই বিধান কেমত পর্যন্ত বহাল আছে আর থাকবে মুকিম ব্যক্তি বাড়িতে যে অবস্থানকারী সেও মশা করবে আর মুসাফিরও মশা করবে কিন্তু সময়ের দিক থেকে এই দুই রকম মানুষের মাঝে পার্থক্য রয়েছে चौबीस घंटा जख पढ़ल पढ़ारण नष्ट प्रथम मशा करल তারপরে ওই যে উজু কর্তিকে প্রথম মাসা করলেন ওই প্রথম থেকে শুরু করে একদিন এক রাত যদি এখানে বিষয়টি উল্লেখ করা হয়নি কিন্তু এটি হচ্ছে মাসলা অন্যান্য যেসব কিতাব আদিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাতে এটি বলা হয়েছে একদিন এক রাত মানে মাসার শুরু থেকে নি একদিন এক রাত উজু যখন প্রথম করে পড়েছেন বা যখন পরিধান করেছেন তখন থেকে শুরু করে নাই অলিল মুসাফির সালাসাদামিন আর মোসাফিরের জন্য তিন দিন তিন রাত সময় নির্ধারণ করেছেন এইখানে মোসাফিরকে বেশি সুবিধা দেওয়া হইল মোসাফির যেহেতু সফরে কষ্ট করে সেই জন্য একবার মশা উজু করে বা পবিত্র অবস্থায় পরিধান করে নিলে তারপরে তিন দিন তিন রাত মাসা চালিয়ে যেতে পারবে প্রথম যখন মাসা করলো তখন থেকে শুরু করে उदाहरण स्वरूप धरें फजरे नाम समय उजु कर पवित्र तर्जन कर मोजा पड़े और ये उजु, उजु। नष्ट सकाल जो समय हकना क्या और प्रथम जोहरे करलो आरोप उजू करल उजू कर मोजा खुलल ना मोजार मशा करल তাহলে কখন থেকে ধরা হবে একদিন এক রাত মুকিমের জন্য আর মোসাফিরের জন্য তিন দিন তিন রাত যখন মশা যদিও সে হয়তো মোজা পড়েছে একদিন এক রাত মুকিমের জন্য আর মোসাফিরের জন্য তিন দিন তিন রাত যে সময় নির্ধারণ করা হয়েছে এটা বর্ণিত হয়েছে ফি বেশ কয়েকটি হাদিসে তার কিছু হাদিস হাসান আর কিছু সহি প্রমান এখন বাকি থাকলো মুজার মাসা করতে হবে তো মোজার নিচের দিকে না উপর দিকে মোজার উপর ভাগে জাহির উপর ভাগে মাসা করতেন नबी करके मोजार नीचे मसा प्रमा हादी सनदाते विच्छिन्ना सनदे वर्णन करीब रही रही रही नाम उल्लेख कर আর সেই ব্যক্তি নির্ভরযোগ্য না দুর্বল না মিথ্যা সম্ভাবনা আছে এই জন্য হাদিস হাদিস হাদিসগুলি এর বিপরীত অর্থাৎ মজার ওপর ভাগে করতে হবে নিচে নয় এই হাদিসগুলি রয়েছে হাদিস এখানে উল্লেখ করা হয়নি তার মধ্যে একটি হাদিস رائے رپین مانسر متامت دن کے دین کے, دی کے لکانا তাহলে মোজার নিচের ভাগের মাসা করাটা বেশি প্রাধান্য পেত ওপরের ভাগে মাসা করার তুলনায় কিন্তু করেছেন রাসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মোজা ওপর ভাগে মাসা করেছেন বাহ্যিক যুক্তির কথা এই জন্য বললাম যে নিচে মাসা করা এটা বাহ্যিক যুক্তি মনে হচ্ছে সাধারণ মানুষ এইরকম চিন্তা করবে যে নিচের দিকে ময়লা লাগে ধুলো লাগে নিচের দিকে মাসা হওয়া উচিত তাই না কিন্তু সুক্ষ যুক্তি কথা বলে ওর পিছনে সূক্ষ্ম যুক্তি রয়েছে কি নিচের দিকে মাসা করলে মাসা করলে একটু তো পানি লাগবে আর পানি একটু ভিজলো আর ভিজা জিনিস যদি ধুলোর সাথে নিচের দিকে বেশি ধুলো লাগে হ্যাঁ বা ঘামে হতো নিচের দিক ঘামে ঠিক না উপরের তোলা নিচের দিকটা বেশি ঘামে পায়ের তলা পায়ের তলা বা ওই মোজার নিচের ভাগটা বেশি ঘামে তারপরে আহ ওই দিকে ধুলো বালি বেশি লাগে যখন আপনি জুতো খুললেন মসজিদে যাচ্ছেন বা কোন জুতো খুলে আপনি ঘরে ঢুকছেন বেরোচ্ছেন তো ধুলো কোথায় লাগছে তলে লাগছে উপরে তো লাগছে না তাহলে মোজার মাসা যদি নিচে হইতো তো ভিজে গেল একটু ভিজে দেওয়ার পর ধুলো লাগলো হ্যাঁ धूलबाली गंध छड़े तो कष्ट लोकर मोजा जो गन्ध छड़े तो पास कष्ट ओपर मशा कर लेपरे धूलोबाली पड़छेना गन्ध छड़ा इस मसा कराई सूक्ष्म जुक्ति बोले जुक्ति बिधी न আলী রাজি আল্লাহ বলতে যে সাদা সেটা মানুষ সাধারণ মানুষ যদি এমনি বাজ্যিক যুক্তিতে দেখে তো নিচের দিকে লাগে মশা করে এরকম বলবে হয়তো বিপরীত যুক্তিও আছে থেকে দিন হবে আপনার যুক্তি থেকে নেয় যুক্তিকে যারা কোরআন বাহাদিসের উপর প্রাধান্য দিয়েছে ওহির উপর প্রাধান্য দিয়েছে তারাই গুমরা হয়েছে যুগে যুগে নবিয়া করিম সাল্লাহ আলী সাল্লাম যেমন চামড়ার মোজার উপর মশা করেছেন আর চামড়ার মোজাকে খুফ বলা হয় মোজার উপর মশা করেছেন জুতো স্যান্ডেল আপনার পাটা আর কাপড়ের মোজা পরে আছেন জুতো থেকে বা স্যান্ডেল থেকে খোলার প্রয়োজন হাত ফিরিয়ে নিয়েছেন এরকম করেছেন রসলাস্লাম এর মানে এই যে জুতো স্যান্ডেল বিনা মোজাতে আপনি স্যান্ডেল পরে আছেন বা জুতো পরে আছে আর হেজা যেটা ঢাকা থাকে জুতো তো জুতো বা স্যান্ডেলে আপনি যখন মোজা পরে আছেন যে আপনার গোটা খুলতে হবে ওরপরে আপনি স্যান্ডেলের উপর দিয়ে আপনার আছে। আপনি ওপরে দিয়ে হাতটা ফিরিয়ে নিলেন আর তখনকার যুগে নাল ছিল আজকালকার হাত ফেরাতে কোনো অসুবিধা নেই ঢাকাও নেই তো রকম স্যান্ডেল নবিসাম পরে থেকেছে আর পায়ে থেকেছে চামড়ার মোজা যৌরভ মানে চামড়া উনের মোজা ওর উপরে মশাক করেছিলাম এর মানে কখনো এই নয় যে কোনো মানুষ খালি পায়ে জুতা আছে অথবা স্যান্ডেল পরে আছে আর ওই জুতার মাসা করে নেবে এটা নয় এই হাদিসটা মানে কাপড়ের মোজার পর হাদিস রয়েছে আর শাহী আবু দাওদে রয়েছে হাদিস শাহী কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশের মোকাল্লেদ ভাইরা এবং তাদের আলামারা অন্ধতকিদ করে মজহাবের ইহাদিস আমল করে না বরং বিরোধিতা করে আর যদি কাউকে দেখি কাপড়ের মোজা মশা করেছে তো বড় আপত্তি তুলে তারা অথচে প্রমাণিত আলীহা রসুল সাল্লি সাল্লাম পাগড়ির উপর মশা করেছেন আমার উপর মশা করেছেন মুখতা আলীহা শুধু পাগড়ির ওপর আর কখনো কখনো পাগড়ির ওপর মশা করেছেন কপাল পাগড়ি পরে আছেন কপাল থেকে শুরু করেছেন কপাল মানে বা মাথা খুলা আছে আর চার ভাগের একবার মশা করেছে এরকম কোন হাদিস নেই সরালাম কপাল থেকে শুরু করেছেন আজকে এখান থেকে শুরু করেছেন আর শুরু করে পাগড়ি মাথায় আছে পাগড়ি উপা করেছেন এরকম করেছেন আর কখনো কখনো শুধু পাগড়ি পাগড়ি থেকে শুরু করেছেন আমার থেকে আর আমার উপর আর সাথে কপাল থেকে শুরু করেছেন রকম করেছেন এটা হচ্ছে রাসোরম আদর্শ সুতরাং আর একটি জানেন যে যার উপর দেশের মকাল্ল ভাইদের বা তাদের আলেম সমাজের আমল নেই সেটা যে আমামার ও পাগড়ির উপশা জাইজ মনে করেনা অথচ নবিসাম থেকে এটা সহিগড়ির মাসা করা একটি হাদিস বেশ কিছু হাদিসপয় হাদিসে তাহলে এটা হচ্ছে নবীলের কর্মগত ফেল ইন্নাদ আর নাবি সন্ন্যাদ বা নির্দেশ দিয়েছেন তোমরা অহরহ করেননি সব সময় করেননি কখনো কখনো করেছেন লেখক এই কথাটি এখানে বলেছেন কিছু কিছু সময় করেছেন বিশেষ বিশেষ সময় করেছেন ইহতামালো এই জন্য সম্ভাবনা এটা আছে আন্তা বেহারিল হাজাত ठीक आरूरी प्रयोजन समय अथवा निपाय हम हा जातन मान प्रयोन आरबीरा मान हमूपाय हम না পাগড়ি একবার খুলে দিলাম যেকোনা পাগড়ির মশা করা যেতে পারে এরও সম্ভাবনা আছে খুব ফাইন মোজার মতন চামড়ার মোজার উপর যেকোনো সময় প্রতিদিন আপনি মশা করতে পারেন প্রতিদিন মশা করতে পারেন হয়ে গেল একদিন এক রাত হয়ে গেল মোকি মানুষ অথবা সফরে আছেন তিন দিন রাত হয়ে গেল অসুবিধা নেই তো বলছেন যে হইতে পারে যেটা মোজার মত বিধান আজহারো আর এটাই বেশি প্রকাশ পায়। তাহলে যে সব বলেছেন যে পাগড়ি আমামার মশাটা প্রয়োজন হলি বা নিরুপায় হইলে জরুরি হলে করবেন করবেন না এটা সম্ভাবনা আছে কিন্তু এর চাইতে বেশি মনে হচ্ছে বলেননি যে প্রয়োজনের সাথে এসব বানাবার কোন প্রয়োজন করে না এটা পাগড়ির উপর মশা বা আমাম মশা হচ্ছে মজার উপার মতো চামড়ার মজার উপর যেমন আপনি প্রতিদিনই মশা করতে পারেন অধিকাংশ সময় সবসময় করেন আপনি যখন মুজা পড়েছেন আপনি ওরকম করতে থাকেন ওই রকমই আমার করা যেতে পারে তারপরে লেখক বলছেন অবস্থা মোজার মাসার ক্ষেত্রে এমন হইত যে যে অবস্থায় আছেন ওই অবস্থায় তিনি আমল করতেন এর ব্যতিক্রম করতেন না की? था था की ने ने। तो खुले दी खुले दिए धुए कर মোজা যখন পরে আছেন মোজা খোলা আছে তখন না ঠান্ডা থেকে বাঁচার জন্য অথবা একটু হালকা করার জন্য মোজাটা পরে নিয়ে আবার উজু করতে শুরু করি করতেন না এটা তাকাল এইরকম করতেন না বলছে ওয়ালামিয়া দাহালিহ্লি আলিহা কাদামাহ নবী কার্লা পা যে অবস্থায় থাকতো ওর বিপরীতটা করার জন্য লৌকিকতা করতেন না যে অবস্থায় যেমন আমল করা চলে খোলা আছে ধুয়ে নিলেন আছে খুলে দিয়ে ধুইব না করতেন না এরকম কখনো বল এনকা না যদি পা দুটি মোজাই হইতো মাসা আলিহে মামাসা করে নিতেন ওয়ালামিয়া কখনো খুলে ফেলতেন না আপনি যদি উজু করে তাহারাতের অবস্থায় পরে থাকেন তাহলে আশা করেন কেন খুলবেন এখন আর মুশকিল যে খুলে নিয়ে সাথে সাথে আবার যখন পরবেন তার বিষিত বন্ধ ছড়াবে ভিসা পা আছে তারপর করবে এরকম করতেন না আফল মাসি আল গুসলি এটাই হচ্ছে সমস্ত বিভিন্ন উক্তির মাঝখানে মধ্যম পন্থা মধ্যম পন্থা যে কোনটা উত্তম মোজা যদি কেউ তো মাসা উত্তম না ধোঁয়া উত্তম একদল বলছেন না ধোয়া উত্তম আর একদল বলছেন মাসা যখন আল্লাহ ছাড় দিয়েছেন সরুল্লা প্রমাণিত মাসা কারো উত্তম এর মাঝামাঝি হক হচ্ছে কি যে যখন যে অবস্থায় থাকবেন তখন সেটাই উত্তম যখন যে অবস্থায় থাকবেন তখন সেটাই ভালো কাল এটাই আমাদের শেখ বলেছেন। কে বলছেন এটা জাদুল মাদের লেখক বলছেন আমাদের শেখ বলেছেন ওনাদের শেখ কে ছিলেন অনেক শেখের কাছে পড়েছেন কিন্তু সবচেয়ে বড় শেখ যার কাছ থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন তাকে হয় বলেছেন সেই জন্য আজ পর্যন্ত লোকেরা বুঝছে যে ইমনুল কাহি যখন আমাদের শাহী বলেছেন তো শাহ মানে সবচেয়ে অবস্থা অনেক পেয়েছি কিন্তু সবচেয়ে বড় অবস্থা যার কাছ থেকে আমি বেশি উপকৃত হয়েছি সাহেব বললে লোকেরা বুঝছে কালা হোসে তাইম আলী বলেছেন তো এবিনে তাইম আলামাই ইমিনুল তাইম আল জামান আজকে থেকে কয়েকশ বছর আগে কোন জামানায় বলেছি অষ্টম শতাব্দী মোটামুটি হ্যাঁ তাহলে অষ্টম শতাব্দী তাহলে এখন ছশো সাতশো বছর আগে ও আলেম আলেমকে কি বলা হইতো শেষ বলা হইত আলাম আজকের দশটা সংক্ষিপ্ত জাদুল থেকে না করে আসল মূল জাদুল মাদ থেকে করলাম কারণ সংক্ষিপ্ত জাদুল মাদ এই কথাটিকে আরো সংক্ষেপ করা হয়েছে তো দেখলাম যে একটু আর লম্বা হোক এই জাদুল মাদু দেখে নেন এটা হচ্ছে প্রথম খন্ড এইরকম ছয়টা খন্ড আছে छंडी लाइब्रेर तो छय्डे जदल मद नबी करिकल्लाम जीवन विभिन्न दिक्कत आलोचना संक्षेप छय्ड